গাি মো রাস গান জুড়িয়ে দেবার প্রাণ গাই মো রাস গান জুড়িয়ে দেবার প্রাণ গানে গানে যগাবো উড়াবো বিজয় নিশা গানে গানে যগাবো উড়াবো বিজয় নিষা सत्य नेर पथे चली चलिया सुर झंकारे जगिए देव अलुडो भुव आलोर लाल रल र সুন্দর পৃথিবী গর্তে আলোড়া প্রতিভা বিকাশে আলোড়া রহমের বৃষ্টি ধারা ঝুরছে মনির কোণে সুরিরে ভুবন হবে রমিণ রংধনুর সাতরঙ অপসংস্কৃতির কালো আধারে ঢাকা আমাদের এই পৃথিবী সৃষ্টির শ্রেষ্ঠ মানুষগুলো অশ্লীলতার স্রোতে আজ ধ্বংসী তার প্রান্তে মানুষ আজ ভুলতে বসেছে তার স্রষ্টাকে ভুলতে বসেছে তার নীতি আদর্শ স্বকীয়তাকে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শ থেকে আজ আমরা দূরে অনেক অনেক দৌড়ি না আমরা মুসলমান আমরা তা পারি না আমাদের ফিরিয়ে আনতে হবে হারানো সেই ইতিহাস ঐতিহ্যকে সুস্থ সত্য সুন্দর সংস্কৃতির মাধ্যমে জাগিয়ে তুলতে হবে মানুষকে আবারও গাইতে হবে সত্যের গান বিপ্লবের গান বিজয়ের গান আজকের তরুণ সমাজকে দেখাতে হবে আলোর পথ আর এমনই স্বচ্ছ সুন্দর সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু আলোড়ন শিল্পী গোষ্ঠীর সেই শুরু থেকেই আমরা চেষ্টা করছি নতুন কিছু দিতে আমাদের প্রকাশিত অ্যালবাম সুরের ভবন মদিনার পথে ও ইসলাম ইজ দ্য বেস্ট ব্যাপক সারা জাগিয়েছে সংস্কৃতি প্রেমী বন্ধুদের অনেকেই অভিনন্দন জানিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আর সেই প্রেরণা থেকেই আমাদের এবারের আয়োজন রণধনু প্রিয় শ্রোতা আসুন উপভোগ করি আলোরন শিল্পীদের কণ্ঠে চমৎকার কিছু গানের অ্যালবাম রং ধনু